سورت التغاوب اعوذ بالله من الشيطاني الرجم بسم الله الرحمن الرحيم يصبح لله شكلي আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে ما في السماوات وما في الارض جا আসমান সমূহে আর যা জমিনে রয়েছে لا هو الملك وار তার জন্যই adipatyo ولا الحمد আর তিনি প্রশংসার যোগ্য وهو على كل شيء قدير আর তিনি সর্ববিষয়ে ক্ষমতাवान হুয়াল্লাদি খোয়ালা ককুম তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ফামিং কুম পরন্ত তোমাদের মধ্যে কেউ কেউ কাফের ফমিন কুম মুমিন, এবং কেউ কেউ মুমিন আর আল্লাহ তিনি আসমান সমূহ ও জমিনকে সৃষ্টি করেছেন বিল হাফটি যথাযথ ভাবে এবং তোমাদের আকৃতি গঠন করেছেন আহসানা সোয়ারক এবং সুন্দর আকৃতি গঠন করেছেন আর তার ফিরে যেতে হবে আর ওই সমস্ত বিষয় অবগত আছেন মা তো সিরু না যা তোমরা গোপনে করে থাকো আলী নুন আর যা তোমরা প্রকাশ্যে করে থাকো আলী আর আল্লাহ অন্তর কথাও অবগত আছেন। তারা তাদের কৃতকর্মের কঠোর পরিণাম আস্বাদন করেছেদাব আলিম আর তাদের জন্য যন্ত্রণাময় শাস্তি রয়েছে তবে মানুষ আমাদেরকে হেদায়েত করবে ফলকথা তারা কুফরি করল মুখ ফিরিয়ে নিল্লাহ আর আল্লাহ আল্লাহ তাদের আল্লাহ হেননি তাদেরকে কখনো পুনরুজ্জীবিত করা হবে না উল আপনি বলে দেন বালা কেন করা হবে না আল্লাহর কসমা আসনা তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে অনন্তার সমস্তই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে আল্লাহ ও তার রসুলের উপর এবং সেই নূরের উপর যা আমি নাজিল করেছি আর আল্লাহ তো তোমাদের সমস্ত কাজের পূর্ণ খবর রাখেন প্রতি ইমান আনবে এবং নেক কাজ করবে আল্লাহ মোচন করে দিবেন সাই আুনূহিল হুজান এবং তাকে এমন উদ্যানে দাখিল করবেন যার নিম্ন দেশে সমূহ বইবে ফিহা আবাদা যেখানে তারা সর্বদা অবস্থান করবে এটা বিরাট সফলতা আর তা নিকৃষ্ট আবাস্থল মা আসবাম কোনো বিপদে আসেনা ইনিল্লা আল্লাহর নির্দেশ ভিন্ন আর যে আল্লাহ তালের উপর ইমান রাখে ইয়াহ যে আল্লাহ তার অন্তরকে পথ দেখিয়ে দেন্লাহ আলীম আর আল্লাহ প্রত্যেক বিষয় সম্বন্ধে পূর্ণ অবগত আছেন আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও রসুল তবে আমার রসুলের দায়িত্ব তো কেবল পৌঁছিয়ে দেওয়া আল্লাহ ভিন্ন আর তোমাদের কতক স্ত্রী এবং কতক সন্তান আদুকুম তোমাদের ধর্মের শত্রু আর যদি তোমরা ক্ষমা করো এবং এরিয়ে যাও এবং মার্জনা করো গফুর তবে আল্লাহ ক্ষমাশীল অনুগ্রহশীল তোমরা আল্লাহকে ভয় করতে থাকো যথাসম্ভবা এবং তার বিধানাবলী শ্রবণ করো আত ও মান্য করো ও আং আর ব্যয় করো এটা তোমাদের জন্য কল্যাণকর হবে হমাই আর যে রক্ষিত রয়েছে লালসাহ এরূপ লোকী সফল কাম হবে তিনি <imitation> জ্ঞাত্রান্তাকিম